প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে বাকারা আয়াত এক থেকে পাঁচ কারণ বাকার ঘটনাটা এটা সুরা বাকার সবচেয়ে মসুর একটা অংশ না যে কোন কোন জায়গা আছে যে কুলের নাম রাখা হইছে তার জোজের মধ্যে সবচেয়ে مشهور অংশটা দিয়ে এটা এটাও নাম তাসমিয়াতুল কুল বি ismi ba'zi ajza'ih সূরাত বখরা মাদানিয়াহ মাদানিয়াহ আয়াত نزلت قبل الهجره মাদানিয়াহ মানে কি نزلت بعد الهجره 267 বা 78 আয়াত 200 ियाशी आयात गलो कोई के फेले दी ना बर सतें লম্বা একটা আয়াতকে দুই টুকরা করে দুইটা আয়াত নাম্বার দিয়েছেন আর যারা ছিয়াশি বলেন ওনারা সাতাশিওয়ালারা যে কোন যে কোনো একটা আয়াত এটাকে দুইটা নাম্বার দিচ্ছেন ওই আয়াতটাকে আয়াত যা আছে সব ঠিকই আছে শুধু নাম্বার দিতে থেকে মুফা শরীফের মধ্যে রায়ের এফতলাপ হয়ে গেছে হয়তো কেউ বলছে যে এই আয়াতটা এখানে দুইটা আয়াত আর কেউ বলছে যে না পুরোটা মিলে একটা আয়াত আমাদের আমরা যেই নুসখা এখন পড়ি সেটার মধ্যে ছিয়াশি আয়াতের ইয়েটা আছে ছিয়াশি সবচেয়ে বড় সুরা কোরআন করিমের পিসমিল্লাহ রহমান রহিম তো জাল্লাইনের দেখো এখানে মোসানিফ রহমসুলাইলে যেটা জাল্লাইন লেখার তর্জা বলছেন তো সেখানে জাল্লাইন মোতালার সময় পড়ার সময় এই তর্জাটাই হবে কোরআন করিমের আয়াত সংক্রান্ত কথাবার্তাগুলো সেগুলো যেন আগের থেকেই জানা থাকে জানা হয়ে যায় এই জন্যই তর্জমা করন থেকে পড়ার তরিকা অনেক আগ থেকেই চালু হয়েছে কথাটা বলছো কিনা এই জন্য আয়াত সংক্রান্ত অনেক কথা যেটা তোমরা আগে করে ফেলছ বা করে স্বাভাবিক সেগুলো এখানে আসবে না সেগুলো এখানে আসবে এখানে যেটা তোমাদের এই মেহনতের হবে সেটা হবে মুসান্নেফে আয়াতের তাসির কি করতেছেন কি আবার দিয়ে করতেছেন সেটা বুঝা এরপরে যেখানে যতটুকু দরকার হবে একবারে না বললেই নয় সেটা তো ইনশাল্লাহ বলা হবে বাকি মেহনতের মূল মার্কাজ হবে মুসান্নেফের আবার বুঝা এটা হলেই জাল্লাইনের হকটা আদায় হলো মাকসাদ যেটা যে মুক্তার একটা তাফসিল পড়ে লম্বা মোতাব্বল তাফসিল গুলো পড়ার ইস্তেদাদ হাসিল করা সেটা এখানে হাসিল হবে ইসমিল্লা রহমান রাহিম এই জন্য আয়াত সংক্রান্ত অনেক লম্বাচুরা কথা এটা এখানে বলার জায়গাই না জায়গাই না যতটুকু না বললি না সেটা ইনশাল্লাহ বললো বিসমিল্লা শব্দটা এই শব্দটা দ্বারা আল্লাহ সে সম্পর্কে আল্লাহ ভালো জানেন আল্লাহ কৌল আছে কেউ বলে যে আল্লাহ রসুল সাল আলী কেউ জানান না এই আয়তের এই সমস্ত আয়তের মতন আর কেউ বলেন যে না হয়তো আল্লাহ তালা রসুল সাল কে জানাইছেন কিন্তু হুম্মতের কাছে এটার মানা পৌঁছানোর নির্দেশ প্রকাশ করেন দ্বিতীয় কৌল হলো যে হয়তো এটা রসুল সাল আলী সাল্লামকে আল্লাহ তালা জানাইছেন কিন্তু এটার মানা অন্যদের কাছে পৌঁছে দেয়ার হুকুম আল্লাহ তালা দেন নাই এখন এই জাতীয় আয়তের ব্যাপার যে এটা হিসা এটার মানা আল্লাহ যেটা আসে সেটা সহিবার কত এটার মানা সম্ভাব্য একটা কেউ কেউ মাহানা বাতাইছেন যারা বলছেন ওনারাও এটা সম্ভাব্য মানা হিসেবে বলছেন যেমন কেউ কেউ বলছেন যে আলী তার উদ্দেশ্য আল্লাহ সম্ভাব্য এক মানা নামদার উদ্দেশ্য হলো জিবরাইল আর নিনদার হলো মুহাম্মদ তো এটার মানা কেউ সম্ভব মানা বলে যে আল্লাহ নাযাল আল কিতাবা বিওয়াসিতাত জিবরাইল আলা মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এটা যারা বলেন তারাও এটা মানা বলেন না তো بس এটাই হলো এটার চূড়ান্ত কথা আল্লাহু আলামু বিমুরাদিহি বিদারু huruf muqattaat mutashabihatil qabil thabiq zalikal kitabu la raiba fihi zalikal শব্দটা যদিও দা লিখা আনা হয়েছে কিন্তু এখানে এই উদ্দেশ্য হলো হা দা হা দাল সামনে আছে সামনেই আসে হা দাল কিতাব আল্লাহ এই যে পড়ার তর্জা বলছিলাম প্রথমে কাজ হলো তর্জমরা ভালো করে জপ্ত করা এরপরে হলো হল্লে এবারত মোসান্নেফে যে এবার গুলো আনতেছেন কেন আনতেছেন ওইটার অর্থটা কি এটা ব্যাখ্যাটা কি এই জিনিসগুলো ভালো করে খেয়াল নেত নুন দিয়ে কি বোঝায় নস্খা বোঝায় মানে মূল কিতাবটা ছাত্ররা লিখে নিতেন না আগে আগে তো এমনই হইতো যে একদিন কিতাব লিখতেন পরে তিনি হয় বলতেন অথবা আগের থেকে কিতাটা দিয়ে দিতেন ছাত্ররা লিখে নিত পরবর্তীতে ওই ছাত্র এক এক এলাকায় যেত তার মাধ্যমে এক একটা এক এক তো পরবর্তীতে যখন এইগুলো ছাপা হইতেছে তখন হয়তো দুইটা নুসখা পাওয়া গেছে যেখানে একটার মধ্যে পাওয়া গেছে হলো এই আল্লাদি ইয়া করাহু মোহাম্মদ আর আরেকটার মধ্যে হয়তো পাওয়া গেছে তা করা তো তো দু অর্থ হাদাল কিতাব হবে হাদ আল্লাহ এই কিতাবটি যা তেলাওয়াত করছে অথবা হে মোহাম্মদ যেটা আপনি তেলওয়াত করছেন এতে আল্লা পক্ষ থেকে অবতীর্ণ এটাতে কোনো সন্দেহ নেই দেখো এই কথাই বলতেছেন বদল এতে কোনো সন্দেহ নেই দল হইল আদল হয়েছে জমির কিতাবটি যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নেই এটার মোয়াফেক আয়াত কোন জায়গা আসছে কোন সন্দেহ নাই এই কথাটা বুঝতেছো এটা যে একটা মানা মুসানে বললেন এটা মানা কেউ কেউ বলেন যে এটা কোরআন শরীফের জাপটা বলা হয়েছে যে কোরআন শরীফের জাপটাই এমন যে এটার মধ্যে কোন রকমের সন্দেহ নাই আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিব করছি এটার ব্যাপারে তোমরা যদি কোন রাইব মধ্যে থাকো তাহলে কাফেরদের ব্যাপারে রাইবটাকে এই মেনে নিতেছেন আল্লাহ যদি এটার ব্যাপারে কোন রাইব থাকে তোমাদের তাহলে তাহলে দূর করার পদ্ধতিকে বলতেছি ওই আয়াত দ্বারা রাইব এর করা হইতেছে না না ওই আয়াত দ্বারা রাইবের উজুত করা হইতেছে আর এখানে রাইবের উজুত জব সোজা। যে কোনটা জিনিসের মধ্যে রাইব এটা দুই জায়গায় হইতে পারে একটা নবসের সাইফ এর মধ্যে রাইব আরেকটা হলো এই সাইটা বুঝতে গিয়ে যারা বুঝবে তাদের ভিতরে রাইট তাদের আকলের মধ্যে রাইট বাস্তবে কোনো রাইট নেই এখানে যেটা নকি করা সেটা হলো নবসেফ কোরআনের মধ্যে কোনো রাইট নেই কোরআনের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই আর ওখানে যেটা বলা হয়েছে সেটা হল যে তাদের ভিতরে তাদের আকলে তাদের জেনে যদি কোনো রাইপ থাকে তাহলে সেটা দূর করার পদ্ধতি হলো তোমরা এটার মতো আরেকটা আনো তাহলে তো রাইপটা দূর হয়ে যাবে এটা যদি মোহাম্মদের বানানো হয় সাল্লি ওয়াসাল্লাম তাহলে তো তোমরাও পারবে যদি না পারো তাহলে তোমাদের ভিতরে যে রাইফটা আছে এটার মধ্যে যেটা আর এখানে যেভাবে বলছে এটার মধ্যে কিচ্ছু প্রশ্নই আসে না যে এটা এই কিতাবটি এমন যে তাজে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো সন্দেহ নাই একদম পুরা সাফ তর্জমা হয়ে গেছে কোনো রকমের বেশি নাই এটা এটা যে আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ এতে কোনো নাই বলছেন তোর কি বলতেছে এটা হলো খবর জাল্লানের মধ্যে শিখার জিনিস এটাই মোসানফের তরজটা বুঝা তর্জটা বুঝা এতদিন তো হয়তো শেখাও হয়ে গেছে তোমাদের জুমলাতুল নাফিয়ে খবর মুবতাদাহু যালিক নাফির জুমলাটা হলো খবর তার মুবতাদা হলো যালিকা এই শব্দটা তাহলে যালিকাল কিতাব ইসমেশারা মুশাওনিলাই যালিকা এর উদ্দেশ্য হলো দোনোটা যালিকাল কিতাব ইসমেশারা মুশাওনিলে দোনোটা হলো মিলে হলো মুবতাদা লা রাইবা ফী হলো খবর ওয়াল ইশারাতু বিহি এবার কিতাব তো কাছেই আছে তো সেখানে যালিকা এই এসমে ইশারা যেটা বাইদের জন্য ইস্তেমাল হয় এটা কেন আনলো তো বলতেছে শব্দ দ্বারা ইশারা করা হলো যে এটা লিপ তাজিম সম্মানার্থে সম্মানার্থ হুদান লিল হুদান তোর কি বলতেছে মা বাপ সবটা মিলে খবর হবে এই কথাটা আগেই বলে দিলেন কেন কারণ তার মা বাপ যত দূর যাবে অত দূর যাওয়ার পরে যদি খবরে সানি বলে তাহলে তাকে এটা আবার হয়তো আমরা খুঁজে পাবো না বলে নিলেন হুদান খাবার হাদিন বলে কি হুদান মাসদার ইসমে বোঝালেন হুদানা ইসমেফায়ুদানের জন্য পথ প্রদর্শক এই কিতাবটি এমন যে তা যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ তাতে কোনো সন্দেহ নেই এবং তা পরেজগারদের জন্য পথ প্রদর্শক লীল মুীন পরেজগারদের জন্য পথ প্রদর্শক এটা এখানে বলা হয়েছে অন্য জায়গায় বলছে হুদার লীন নাস দুনিয়ার সব মানুষের জন্য হাদিন দুই জায়গায় দুইটা বললো যে সেখানে বলছে হলো এটার বাস্তব হয়েছে হালাকিম হাতি কথা দুনিয়া সব মানুষের জন্য হাদি কিন্তু বাস্তবে এটা হেদায়তটা গ্রহণ করবে কারা মানে হাদি হবে এমনি তো সবার জন্যই হাদি কিন্তু পরিণতিতে বাস্তবে হাদিটা হবে কাদের জন্য কারা তার হেদায়তটা গ্রহণ করবে বলতেছে হেদায়ত্তা গ্রহণ করে মুক্তি তো মুসান বলতেছেন যে হুদাল্লি মুক্তি তো মুসান বলতেছেন যে এখানে মুতাকি বললো যে এটা এটা দুইটা মা আনা হইতে পারে একটা হলো যে বাস্তবে হেদায়তটা গ্রহণ করবে যারা তাদের কথাটা এখানে বলা হলো যে মুতাকিরাই গ্রহণ করবে যেটা বলতেছে সেটা হলো যে মুতাকিন শব্দটা এখানে বলা হয়েছে মাজাজে মা ইয়া উল হিসাবে হুদান লীল মুতাকিন পুরাণে করিম সকল লোকদের জন্য পথ প্রদর্শক যারা পুরাণে করিমের হেদায়ত গ্রহণ করে মুতাকি হতে যাচ্ছে হেদায়তটা গ্রহণ করলেই তারা মুতাকি হয়ে যাবে প্রথমটা একটা অন্যরা বলছে যে মুতাকিদদের জন্য বলছে এর অর্থ হলো যে হেদায়তটাকে গ্রহণ করবে মুত্তাকিরাই সেই হিসাবে এখানে বলছে চলো হুদান মুতাকিন শব্দটা এখানে আসছে হলো মাজা আজে উল হিসাবে নির্দেশ নির্দেশগুলো পালন করে এবং পুরানি কারিমের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থেকে কথাটা বুঝো ভালো করে দেখো করোনা করিমের মধ্যে যে সকল কাজের নির্দেশ আসছে এগুলো যদি কেউ পালন করে যেসব কাজ থেকে নিষেধ করা হয়েছে সেগুলো যদি থেকে বেঁচে থাকে তাহলে সে বেঁচে থাকলে এই এমতে সাল আর এজতে নাবের দ্বারা একটা মানুষ মুতাকি হয়ে যাবে না তো এজতে নাবে এবং এমতে সালে আওয়ামের দ্বারা মুতাকি হয়ে যাবে এই যে অবস্থাটা কোরআন করিম ওই সকল লোকদের জন্য হেদায়ত যারা করোনা কারিম মেনে মানা শুরু করলে একটা সময় সে মুতাকি হয়ে যাবে এই যে অবস্থাটা তার পরে হবে এটা আগেই বলে দেওয়া হলো যে অবস্থাটা পরে হবে এটা অগ্রিম বলে এই হিসাবে এখানে বলা হয়েছে আর তাকওয়ার অধিকারী হতে যাচ্ছে এ পর্যন্ত কথা থামবে এরপরে লিপ্তিকা ইহিম বি এই যে যারা আল্লাহ হুকুম মানবে এবং নাহি থেকে বাঁচবে তারা মুতী বনে যাবে তাদেরকে মুক্তাটি কেন বলা হইতেছে অর্থ হলো রক্ষা করা রক্ষা পাওয়া নিরাপদ কেন বলা হইতেছে যেহেতু তারা এই আওয়ামের এজ তেনাবি নি দ্বারা নিজেদেরকে জাহান নাম থেকে মুক্ত করে নিবেত্তাকিম তাদেরকে মুতাকি নামে আখ্যায়িত করা হয়েছে যেহেতু তারা এর দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাবে লিৎকা বিজেদেরকে জাহান্ন থেকে মুক্ত করে নিল এখান থেকে মুফত বলতেছে পাঁচটা কি ছয়টা একটু তাফসিলি খুলে বললে ছয়টা সিফত সিফত আর একটু সংক্ষেপ করে বললে হবে পাঁচটা সিফত সিফত হামস আর সিফাতুল হামস এরপরে বলে মুক্তাকিদের ব্যাপারে সুসংবাদ শোনাই দেবেন আল্লাহ চা এখানে দেখো একটা জিনিস খেয়াল করো আল্লাহ তাহলে এখানে সুরবাকটা শুরু করলেন প্রথমেই কিতাবের হালাতটা বললেন সুরব আাত্রাটা শুরু হয়ে দিছে প্রথমে পুরা কিতাবের হালাতটা বললেন যে কিতাবটা কেমন লাফি এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই অর্থাৎ যা বলা হবে এটা একদম পুরা খালেজ সহি এরপরে বলতেছে যে এটা হৃদায়তামের উপরে যারা আমল করবে তারা জাহান্ন থেকে বেঁচে যাবে এই তো এটা না কথা হলো এবার মুতাকিদের সিফত বলতেছে যে এই সিফত পাওয়া গেলে বোঝা যাবে তারা হলো মুত্তাকি এখানে সুরা বাঁকালা শুরু থেকে নিয়ে বিশ নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন কোরআনে কারিম তো হাদি তবে কোরআন করিমের ব্যাপারে দুনিয়া সব মানুষ দুই ভাগে বিভক্ত কিছু মানুষ কোরআন করিমটাকে গ্রহণ করবে তারা জাহান থেকে মুক্তি পাবে আর কিছু মানুষ হবে যাদের সংখ্যাটা বেশি হবে তারা কোরআন শরীফ গ্রহণ করবে না এই কোরআন শরীফ মানে আরেক জামাত যারা মানবে না তাদের তারা যে একদম প্রকাশ করবে একদম প্রকাশ করবে না যারা মানবে না তাদের মধ্যে দ্বিতীয় ফরিক হলো যে তারা যে মানতেছেন এটাকে প্রকাশ করবে প্রথম ছয়টা আয়াতে এখান থেকে নিয়ে এখন ওই পাঁচটা আয়াতে হেদায়ত যারা গ্রহণ করবে আয়াতে যারা কোরআন এর হেদায়তকে গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে তাদের মধ্যে যারা একদম প্রকাশ্যে প্রত্যাখ্যান করবে একদম আসলি কাফের তাদের কথাটা বলা হলো এরপরে অমিনান্না সিমাই হৃদায়তকে যারা গ্রহণ করবে না তাদের দ্বিতীয় ফেরকাম যারা গ্রহণ করতেছে না কিন্তু দেখাবে যে আমরা গ্রহণ করছি মুনাফিকদের তো যারা গ্রহণ করবে না তাদের মধ্যে দুইটা ফরিক দুইটা ফরিকের মধ্যে প্রথম ফরিকটা মুসলমানদের যতটা ক্ষতি করবে তার চেয়ে অনেক বেশি ক্ষতিফেকদের আল্লাহটা সিফত বলতেছে ছয়টা সিফত বলতেছে বিশেষ কিছু বুঝায় নাই শুধু একটা মুরাদেব শব্দ দিয়ে তাফসিল করলেন ইয়ে অদৃশ্য কাদের হিসাবে অদৃশ্য আমাদের হিসাবে আল্লাহ হিসাবে আরও যা আছে এটা হলো একটা সিপদ যারা গায়বী বিষয়দের প্রতি ইমান রাখে দুই নম্বর হলো ইকিমুন আসাল যারা যারা নামাজ তারা আদায়ের সব হুকুক সহকারে নামাজের হুকুক সহকারে নামাজকে তারা আদায় করে বি হকু কি উদ্দেশ্যটা কি কি মানা এখানে সংখ্যা বললেন মানা হলো নামাজকে তার সব জাহেরি বা সব হুকুব সহকারে আদায় করা এটার ভিতর একদম সবকিছু এসে গেছে জাহেরি হুকুব যেমন জাহেরি হুকুক যেমন সুন্দরভাবে তার জাহের যত আর কান আছে আরকান আহকাম যা আছে এগুলোকে সর্বোচ্চ পর্যায়ে সুন্দর করে আদায় করা ওজুটা সুন্দর করে করা সতেরো ঢাকা কেবলামুখী হওয়া যা আছে সব এই জাহেরি অক্তমত নামাজটা পড়া পুরুষের জন্য জামাতে পড়া তাকবির উল্লার সাথে পড়া প্রথম কাতারে পড়া যত উন্নত হইতে পারে সবগুলো হলো জাহেরি হুকুক আর বা তিনি হুকুক হল ফসু ফজু এফলাস এগুলো থাকা সবটা হইলে বলা হবে তার সব জাহিরি বা তিনি আদাব সুনান সহকারে সর্বদা আদায় করতে থাকা এটা হলো একামতের সলাহ যেটাকে মুসান এখানে আলী ইতিয়ান বিশাল কি হা এই শব্দ দিতে হলো দ্বিতীয় আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে কিছু খরচ করে কিছুটা বের হয়েছে এখানে এটা হলো তিন নম্বর সিপদ এখানে দেখো আল্লাহ হুম এই শব্দটা বলে তাদেরকে এন ফাঁকের উপরে উৎসাহ দিতেছেন যে বলতেছে যে তারা যদি বলা হয়েছে তারা তাদের মাল থেকে খরচ করে এন ফাঁকের উপরে উৎসাহ তার জীব হতো না বলা হয়েছে যে তারা আমি তাদেরকে যেই মালটা দিচ্ছি সেটার থেকে খরচ করে মালটা যে আমার দেয়া এই কথাটা এখানে এক স্পষ্ট উল্লেখ করা হলো মিম্মিক দিয়ে মিনে বোঝানো হয়েছে যে মাধ্যমে না অল্প কিছু খরচ করলে হয়ে যাবে যে ফরজ জাকাত সেটা ভাগের এক ভাগ এটাই হবে মিম্মা আর অন্যান্য যত সাদা আছে তো সেটার জন্য শরীয়তে যতটুকু মেকদার মতো আইন করে দিছে সেটি হবে মিম্মিত আর এরপরে এরপরে নফল তো সদাকা আছে নফল সৎকার ব্যাপারে একেবারে পরে তুমি নিন্দিত হবে এটা না। এটা বলা হলো না এবং যারা ওই কিতাবের প্রতি ইমান রাখে যা আপনার প্রতি ইমান রাখে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে অমা উং এবং ও সকল কিতাবের উপরও ইমান রাখে যেগুলো আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে এটাকে ভিন্ন সিপত যদি দুইটাকে আলাদা আলাদা সিপত ধরা হয় তাহলে এখানে সবগুলো মিলে হবে সিপত হবে ছয়টা আর যদি ইমান বিল কিতাব শুধু এতটুকু ধরা হয় তাহলে এটা সবগুলো মিলে হবে পাঁচটা এই কথা বুঝতে পারছো অবিলা এবং তারা আখেরাতের ছয়টা সিপত হলো। ইমান বিল এরপরে ছয় নম্বর সিপত হলো ই কান বিল মোট ছয়টা সিপত হল ছয়টা এখানে দেখো এই ছয়টা সিপতের মধ্যে প্রথম সিপতটা হলো ইমান বিল সব মুসলমানের মুসলমান হওয়া শুরুই হয় তবে ইমান বিল আখেরা সেটা ইমান বিল গাইবের ভিতরে এসে গেছে আখেরা দ্বারা তো উদ্দেশ্য আখেরার মৃত্যুর পরে সব কিছু আখেরার ভিতরে সামিল তাই না তো সেই হিসাবে তো ভিতরে এসে গেছে গাইবের ভিতরে আল্লাহ দেখো তাহলে সেখানে সেখানে সেটা এখানে আসছে একটা হলো আহ কামে আমলাইয়া একটা হলো আহ সিম না এখানে ব্যাপারে তিনটা শব্দ আসছে একটা এটা জানো আর মেনে নাও করার কিচ্ছু নাই শুধু এটা জেনে নাও আর মেনে নাও ইমা গাইবের উপরে ইমান তুমি শোনো আর মেনে নাও বা শেষ করিম আল্লাহ কিতাব তার পূর্বে যত কিতাব আসছিল সবগুলো আল্লাহ তাল্লাহ কিতাব আমলিয়ার মধ্যে কত আমাল আছে তার মধ্যে দুইটা আমল এখানে বিশেষভাবে কেন উল্লেখ করা হইলো উল্লেখ করা হইলো আসলে আকামে আমলিয়া এটাকে ভাগ করা হলে দুই ভাগে ভাগ হবে দুই ভাগে ভাগ হবে মৌলিক সাথে সম্পর্কিত অথবা বান্দার মালের সাথে সম্পর্কিত তো যত আকাম আছে সবগুলো আকাম হয় বান্দায় শুধু দিয়ে করে আন্না হয় মাল দিয়ে করে আর বাকি দুইটার মজমুহা কিছু কিছু আছে সেটা গুরুত্বপূর্ণ হইলো নামাজ তো এই নামাজের কথা বলে তো বদনী সব আমাল বোঝাই ফেলছে তো কিভাবে হইলো এটা মোটাকি তারা এমন হবে যে তারা বদনী আমাল মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা করে গুলো কি করবে না বাকিগুলো করবে না জিকির করে এখানে কিন্তু জাকাতের কথা জিকির করে নাই এখানে অমিম্মা রাজাক না মতল ই শব্দটা আছে তার মানে মাল সাথে মতো যত আহকাম আছে সেটা এই ফরজ হোক ওয়াজিব হোক নকল হোক সবকিছু দুইটা যখন আলাদা আলাদা তাদের মধ্যে আছে যে সকল আমলগুলো এমন যে সেটার মধ্যে বদনের কাজ আছে মালেরও কাজ আছে যেমন হজ জেহাদ কিছু কিছু কাজ আছে তো আলাদা আলাদা গুলো যখন তারা করে তো একসাথে যেগুলো হবেই তথ বলো এটার ভিতরে শরীর তো সব আক্রামে শেখেছে না একাদি তো আসছেই আমলিও আসছে আমলের ভিতর সবগুলো বলা হয়েছে মুফলিখন হয়ে যাবে হুকুম তো কতই রয়ে গেছে কি উত্তর হবে কই কত রয়ে গেল সবগুলো এখানে আসছে সবগুলো আসছে না এখানে শুধু আকামে আমালিয়া যেটা বদনের সাথে মতো আসলে সবগুলো বুঝাইছে পুরো একবারে শিরোনামটা এখানে শুধু সলা পরের দিয়ে মালি আকাম সবগুলো একটা শব্দতে ঢুকাইছে সবগুলো এসে গেছে এই এখানে যেটা বলা হলো সুসংবাদটা এটা সবগুলো সিপত থাকলে সে পাবে এখানে আল্লাহ স্পষ্ট করে কয়েকটা বলছেন আল্লাহ তালা আদতিয়া মনো যেখানে স্পষ্ট করে কয়েকটা বলছেন করণের বিভিন্ন জায়গায় সিফাত বলতেই থাকবেন ওই যে প্রথম দিন বলছিলাম যে কর্ণা করিমে সিফাত বলে আর অনেক জায়গায় কিছু কিছু সিফাত বলে সিফাত বলে বলবে যে উলাইকালী নিফত আসবে এরপর আবার অকুণ মাহিক সেখানে সাদিক বলছে সাদিনের সিফত কারা উলাইকালী ন এভাবে বিভিন্ন জায়গায় সাদিক মুতাকিন মু মিনের সিফত আসতেই থাকবে সবগুলো আসবে মুক্তা বাযান ইন্দেক ইন্দে সবগুলো এখানে আছে সবগুলি আছে কি বলতেছেন আল্লাহা আলাহুদাম্মুনের অধিকারীরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত দেখো ইসারা আর হলো জমির ওই মার্জেটাই উদ্দেশ্য থাকে মার্জের মধ্যে যে সকল সিফাত আছে সিফাত মধ্যে নজর থাকে না শুধু জমিরের কাজ হলো সে মার্জাটা বুঝাই দেবে আর এটার উপরে যে হুকুমটা লাগবে বা সেই হুকুমটা লেগে যাবে আর এসমি কাজ হলো যে তার যে মুসারুন ইলাই ইলাইটা এমন ভাবে সে এর উপরে হুকুমটা লাগানো হুকুমটারের কাজ দেখ এখানে উলাহিকা আনছে বলতেছে যে তারা রবের পক্ষ থেকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফল কাম উলাহিকা শব্দটা বুঝাবে যে মুক্তাকি শুধু সফল এটা উদ্দেশ্য না মধ্যে এই খবরটা দেয়া হইতেছে এই খবরটার জন্য ইলত হলো সিফাত সিফাতগুলো এই জিনিসটা বুঝাই দেওয়া এই কথাটা বুঝছো না উলাইকার পরে যে দুটা খবর দেওয়া হইতেছে যে তারা হেদায়তের উপর প্রতিষ্ঠিত এবং তারা মুখ এই লোকগুলো তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর প্রতিষ্ঠিত দেখ এখানে আল্লাহ তারা সহজ শব্দ দিয়ে মুখ তাদুন বলে ফেলতে পারতেন না তাকিত বোঝাবার জন্য এখানে ওই বালাগাতের মাকসুসি জিনিসের সঙ্গে তাস বি দিয়ে বোঝানো হইলো যে হেদায়তটা যেন একটা সাওয়ারি এটার উপরে তারা একবার বসে রয়েছে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ এটা এটার উপরে আছে মানে তখন হইতোটা কি হেদায়ত প্রাপ্ত হওয়া এই গুণটা হেদায়তার উপরে একেবারে এই কথাটা বুঝছো এই তাকিদ টা বোঝাবার জন্য এখানে আলাহুদ মির বলা হয়েছে তারা প্রতিষ্ঠিত না সবগুলো সিপত এ শেখেছে না অর্থেব তারাই এটার বাইরে কার আছে কাকের রা অর্থে এই সিফত কারোর মধ্যে আছে মানে সবগুলো সিপতি তাদের মধ্যে আছে জাহান্নাম থেকে মুক্তি লাভকারী এ পর্যন্ত হইলো মুক্তিদের কথা হইল